कथबारा तब नियम श्रृंखला कथा দু পক্ষে কথা বলবেন এবং আমার পক্ষে আমার হুজুর কথা বলবেন এবং বাইরের আপনারা কেউ কোনো কথাবার্তা বলবেন না আর এর বিষয়বস্তু হলো আমি সম্পর্কে বাইরে কোনো আলোচনা বা বাইরের কোনো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এ সম্পর্কে কিন্তু আলোচনা সম্পর্কে আলোচনা হবে ইজারা ভালো বাইচলো এখানে আমরা বসে আমরা মাইকটা দিই না মাইকটা দিই না بسم الله الرحمن الرحيم আচ্ছা যেন কথা নিয়ম আমরা যে বিষয় নিয়ে আলোচনায় আলোচনায় বলবো সেটা আলোচনা শুরু হয়েছে তা আমাদের এখন প্রথম প্রথম কথা হচ্ছে আমাদের ভালো করতে যে আমার কথা হচ্ছে যে আমিন আসতে না জোরে বলা যাবে আসতে বলাই সব বেশি না জোরে বলাই সব বেশি এতটুকু আমাদের পয়সাটা ডেলিভারি আমাদের আমরা পেরে দেবো এইটুকুই শুধু আসতে বললে হবে কি না আসতে বললে কি হবে না জোরে বলতে হবে এরা জোরে বলতেই হবে এরা একটা এইটা দুটো দুটো আছে কি না আসতে এবং জোরে দুটোই আছে কি না এবং কোনটা বললে সব বেশি হবে এতটুকুই মুফতি সাহেব কিছু বলেন এই সম্পর্কে আপনারা প্রথমে জানতে হচ্ছে আলোচনা কি এক পাখে থাকুন দ্বিপাক্ষিক আগে বলছিলাম দুটো পক্ষেই যুক্তি দেবে শর্ত থাকতে হবে কিন্তু শর্ত ঠিক আছে আর যদি একপাক্ষিক হয় তাহলে আলোচনা আলোচনার বিষয়বস্তু উনি যেটা বলছেন বললেন যে আমি নাচতে বলা বিষয়টা আছে কিনা জোরে বলার বিষয়টা আছে কিনা এরকম তো কোথায় আছে কিনা কারণ কারণ ওয়াদে মাহফিলের বক্তব্য আছে কি নেই অনেক গল্প তো শোনা যাচ্ছে কিন্তু হাদিসে আছে কিনা এরপর আরো একটু যোগ আছে সহি হাদিস আছে কিনা সহি হাদিসে আছে কিনা তাহলে এই জায়গায় আলোচনার মূল বিষয়বস্তু হবে আমি আসতে বলার ব্যাপারে কোনো সহি হাদিস আছে কিনা এই বিষয়বস্তুতে উপস্থাপক বা কর্তৃপক্ষ আলোচনা করার আহ্বান করছে আমার প্রশ্ন হল উত্তী সাহেবকে যে আপনি কি এই বিষয়ের উপর আলোচনা করতে আজে আসেন এই জায়গায় যে আমি আসতে বলার পক্ষে কোনো সহিহাদিস আছে কিনা আছে কিনা আপনি তার মানে সহিহাদিস দেওয়ার পক্ষে আছে আর আমি হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমি আসতে বলা কোনো সৈহাদিস নেই আমার রচি আমি বলতে চাচ্ছি আমিন আসতে বলার পক্ষে কোন সহি হাদিস নেই মুক্তি সাহেব আলোচনা করতে হয় এখানে আলোচনা করতে হবে যে আসতে বলার পক্ষে হাদিস আছে আমার প্রথম প্রশ্ন হল আমিন আসতে বলার পক্ষে সহি হাদিস আছে মুক্তি সাহেব এই আলোচনা কবল করছেন কিনা গ্রহণ করছেন কিনা যদি গ্রহণ করেন তো আলোচনার বলে এই হবে তার সময় সংক্ষিপ্ত যে আমিন আসতে বলার পক্ষে সহি হাদিস আছে যেটা সমস্যার সৃষ্টি হয়েছে আমার কানে যেটা গেছে আমি জোরে পড়া আসতে পড়া নিয়ে একটু ঝামেলা মুসলিমদের মধ্যে কেউ আসতে পড়ছে কেউ জোরে পড়ছে এটা নিয়ে এলাকার মধ্যে নিরসন করা তুমি যেটা বলছো এটার জন্য তো অবশ্যই শর্ত লিখিত শক্ত হবে এবং বাহাসের যে নিয়ম সেই নিয়মতান্ত্রিক ভাবেই বাহাস হবে তো সেই নিয়মতান্ত্রিক জন্য যেই দরকার যে কিতাবাদেগুলো সব দরকার এই কিতাবাদে তো আমি তো আনি নাই এই সাথে বাকি তুমি আমাকে না বলতে পারি না এখানে আমাদের সভাপতি যে কথাটা বলছেন আমিন জোরে কী জোরে বলছি বেশি আমিন জোরে বললে বেশি হয় এর পক্ষে যদি একটা হাদিস থাকে তাহলে আমরা এটা শুনলাম আপনারা হজুর কে কি বলেছেন একে কি বলেছেন জলকে কি বলেছেন আমি যে আপনি আগে যে কথা বলার শুধু দেখছিলেন আগেই আমি যে কথাটা জিজ্ঞাসা করলাম সে এখন কি বুঝলেন হুজুর কি আলোচনার বিষয়বস্তুতে হুজুর কে ক্লিয়ার এখন হুজুর বলছে যে তুই সেক্ষেত্রে আবার নাকি লিখিত বিষয় যাই বলুক না কেন সেই হুইসটা আগঠিনী কমিটি হুজুর আগে হুইসটা আপনি আসলে না না না তুমি খুব একটা হয়ে গিয়েছো না যদি কিছু কথা কাটাকাটি হয় না এইভাবে কি বিষয় নিয়ে আরো আরো ভালো কে আলোচনা করবো করার পরে যদি ভিড়া ভিড়ি হয় ভিড়া ভিড়ি করবো আরো ভিড়া ভিড়ি এরকম আছে তো যদি একদিন ভিড়া করতে হয়তো করবো তাও কোন সমস্যা মানে আমার সাথে খারাপ না কিন্তু এই যে মদরিষ আপনার হাজির করলেন আমি আমি কয়েকজন গিয়েছি এবং এই ধরনের মদলিষ আমি আল্লাহ আশ্রয় চাই আমদের মধ্যে মানে ছাত্রদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়াটা ভালো জিনিস না এটা আপনারা যারা আছেন তাদের কারণে এরকম হয়ে যায় কিন্তু আপনারা ক্লিয়ার করেননি কেন আপনারা কেন ক্লিয়ার করেন সং আপনাকে কেন ক্লিয়ার করা হয় বা করা হয়েছে কিনা যে আয়োজন হবে আয়োজনটা হবে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু এই কমিউনিটির মানুষ এখানে যারা নামাজ করতেছি এখানে একটা দুইটা পার তৈরি হয়ে গেছে তৈরি হচ্ছে একটা হচ্ছে যারা বলতেছে এরা মনে হচ্ছে একটা পাঠ যারা বলতেছে না এরা মনে হচ্ছে একটা পাঠ এখন আপনারা এখানে যেনারা আছেন অবশ্যই আপনারা ধর্মীয় নেতা আপনাদের জানা বোঝা অবশ্যই অনেক বেশি আমরা আপনাদের কাছে আগ্রহের সাথে প্রত্যাশা করছি যে এটা আসলে কি বললে কি করলে যাতে আমাদের মধ্যে এই ডিভাইডেশনটা না হয় অর্থাৎ আমরা যেন আবাসে আগের মতো সবাই এক মনের মানুষ হতে পারে এটা দেখা দিয়েছে মাস চার পাঁচ থেকে এই জিনিসটা শুরু হয়েছে আমাদের আমরা কিন্তু মূল বিষয় নিয়ে কিন্তু খুব শ্রদ্ধার সাথে বলতেছি হঠাৎ করেই কিন্তু একটু চেড়ে কথা বললেন আমরা ওই জায়গায় না জানি খুব সবটি বলি খুব বিনয়ের সাথে বলি সকলের উদ্দেশ্য বলি আমরা যারা এখানে দর্শক আছি আমরা যদি একটা কথা বলি আমাদের সভাপতি অনেক ভাইটাল একটা বসতে আসছেন তাই না আমরা যখনই কথা বলবো উনার কর্মী সাপেক্ষে কথা বলবো আর অন্যান্য মানুষ আমরা যারা কথা বলি খুব হিসাব করে কথা বলবো আমাদের জানা বোঝা কতটুকু আমরা কিন্তু ভালো জানি এখন সেই জায়গার থেকে আমরা একটা সুন্দর ফয় চাচ্ছি আপনাদের মাঝে আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটু বলি আমার ওই ভাই বললেন যে চার পাঁচ মাস আগের থেকে এই আমিন জোরে বলার এটা উৎপত্তি আমরা ধরে নেই আরও এই মসজিদে আরও আরও ছয় মাস আগের থেকে এক বৎসর এই এক বছরের আগ পর্যন্ত আপনারা যারা এলাকায় নামাজ কালাম পড়েন আপনারা তো সকলেই আমিন আসতে বলছেন কী বলেন তাই না এখন যারা জোরে বলছে তারাও আগে আসতেই বলছে তো নিশ্চয় তাদের কাছে হয়তো কোনো একটা বা কিছু আছে যেটার ভিত্তিতে তারা এখন জোরে পড়তেছে এবং তারা হয়তো দেখছে যে আমিন আসতে বললে যে সব জোরে বললে হয়তো তার সাথে সব বেশি সেই কারণেই জোরে বলছে নাহলে আসতে বললে যদি সব যা জোরে বললে যদি সব দায়ী হয় তাহলে তার এখানে তারা জোরে পড়তেন না কারণ আসতে বললে তো সব ওইটাই পায়ে যাচ্ছে তাহলে এখানে আমরা এখন একটু শুনবো যে ঠিক আছে আমিন জোরে বলে যে সব বেশি হয় এই মর্মে উনি সহিদের কথা বলছেন আমরা একটা হাদিস শুন আমিন মানে আপনি কি লাভ আসছেন না মানা চাচ্ছেন মানে এখানে যে দরে বললে সব হয়কে জনগণ যেভাবে বুঝে সেইভাবে দরে বলেছেন যথেষ্ট নয় না আমি ঠিক যে বোনাম যে আমুল করেছেন ভালো করে আপনারা জনগণ আপনাদের তো বোঝা দরকার আমাদের নিয়ে আসতে আপনার বোঝার জন্য ভালো করে বোঝেন জনগণ যাতে বুঝে যে হ্যাঁ শব্দের মধ্যে এসে গেছে আপনার ইমাম আবু বর্ণনা করেন এখানে আশা করি এখানে আপনার আন যে মানে সাহাবি ওয়াইল ইবন হজর তার থেকে বর্ণনা إذا فرأ ولا الضالين قال آمين ورفع بها صوته আপনারা মনে করছেন যে যখন আল্লাহর রাসূল আলাইহিস সালাত ওয়া সালাম যখন নামাজের মধ্যে ওয়ালা الضালিন পাঠ করতেন তখন তিনি বলতেন আমীন তখন তার শব্দ সাউত তিনি উঁচু করতেন রফা বিহা শাহু তখন তিনি তার কণ্ঠস্বাদ করতেন এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ আর এটাকে ইবনে হাজার আব বলেছেন যে হাদিস উন শাহেব ইবনু হাজার এবার আমি উনি হাদিস বললেন আমিন বলেছেন আর কি জোরে আমিন বলে সব বেশি এই মর্মে কোন কথা আসছে আল্লাহে তাহলে আসতে বলার হাদিসও আছে জোরে হাদিস আছে আমরা হাদিস অস্বীকার করছি না কিন্তু জোরে বলে সব বেশি হয় এই একটা আপনি শব্দ কোন কিতাব এই আবু যেটা নিয়ে আসেন এই কিতাব আছে আপাতা শেষ হোক আমরা ওটা সরাসরি হাদিসের কিতাবে দেখব যদি হাদিস গ্রন্থ কিতাবে হাদিস রফা বিয়া সাউত এটা আছে ওখানে এটা দেখব মানে বাড়ি থেকে আনবেন কি সম্ভব কথা বলতে যে আমরা এখন পাঁচজন বাস নামাজ পড়ছি দুজন জোরে আমিন বলছে তিনজন আমিন মানে কত জোরে বলতে পারে নামাজ পড়ানো নামাজটা পড়েছি আমরা নামাজ পড়িনি আমরা আমিন্তি করি আমিন আমিন কত কিটা আমি বলতে পারে তাহলে ভালো করে বলবেন দুইটাই নিয়ে আসেন এখন আপনারা খুব ভালো করে বোঝেন উনি যে হাদিস দেখাইছেন যে হাদিসের অর্থ করেছেন সেখানে হলো যে আল্লাহ রসুল ইসলাম আমিন জোরে বলেছেন তার আওয়াজ জোরে হয়েছিল। এই হাদিসকে আমরা অস্বীকার করি না আমরা বলি আল্লাহ রসুল আমিন জোরে বলছেন এটাও হাদিসের মধ্যে আছে আবার আসতে বলেছেন তাও হাদিসের মধ্যে আছে। আমরা একটা হাদিসের উপর আমল করে আসতেছি দুইটাতে এবং যারা জোরে বলতেছে জোরে সব বেশি হয় আমি যে হাদিসটা বলেছি সেই হাদিসটা হুজুর হুজুর নিজেও জানেন হুজুরের কাছে গ্রহণযোগ্য স্বীকার করতেন আবার তাহলে কি আমার কিতাব দেখার প্রয়োজন আছে সে তো স্বীকার করিল যে আসে আসে আপনারা কেউ কথা বলবেন জোরে বললে সব বেশি হয় আসতে বলার কোন হাতিস নাকি নেই কোনো জায়গায় মানে দাদারা সত্য বসছে নাসিকে নামাজ পড়ে আসছে বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামাই কিরাম ইমাম আমরা তো আমল করবো বাপদাদের দেখে না বাপদাদে দেখে না બેર બસ કેમ કે ગેરંટી કરે ને સબ કરે મોરે બાપ સુન সাগর সাহেব সাগর সাহেব সবাই কথা বুঝেন না জোরে বলারেটা সব বেশাই এইটে বললি কথা समझ নাই আদার বলারেটা তৈয়া দেন আপনি আত্মশ রেখে না বলবো কথাটা কিন্তু আমারও বলতেছি খুব ঝামেলার মধ্যে আছে আমরা কিন্তু এক জায়গা না আমাদের সমস্যা হলে আমাদের অসুবিধাও কিন্তু আর একজনের অসুবিধায় আরেকজনের ছুটে দেব আর একজনের করে এখানে একটা উনি কথা বলেছেন যে হচ্ছে জোরে বলা যাবে আমাদের ইনি আছেন বড় মসজিদের ইমাম সাহেব কোনো বলেছেন যে জোরে বলা যাবে কিন্তু সেটা বলেছেন তাই না এখানে কিন্তু একটা কথা একটু আগে বলেছেন ভালো বলা হচ্ছে যে জোরে বললে সোয়াব বেশি হবে এই কথাটা বলা হয়েছে তাহলে এই জোরে বলতে সব হিসাবে আমাদের ভার কিছু খুব শূন্য আমরা যতক্ষণ বলতেছি বাড়াবাড়ি করছি এই জিনিসটা যখন ভোলা যাবে আছে এখন নেই কথাটা যেটা হচ্ছে মসজিদ হচ্ছে ছোট <laughs> করে <laughs> থাকবে না থাকবে কেন জোরে হোক শোন বেশি হয় সেটা হচ্ছে আমি যদি আমি বলতে বলতে চাই হুজুর জোরে এটা কি কোনো হুজুর নিষেধ করতে পারবে বা কোন আমার ধরে দিয়েছেন ঠিক আছে কথা কেন ইয়ে হয় সেটাও কারণ আছে বলে কোনো হাদিস না থাকে বরং জোরে বলেছেন মর্মের সহি হাদিস থাকে আবারও বলছে যদি আল্লাহ রসুল আসতে বলেছেন এই মর্মে কোনো সহি হাদিস না থাকে আর জলে বলেছেন এখানে আশা করি যে হচ্ছে মানে ওই হেলা করে খাওয়া লোকজন কমি আছে ঠিক আছে এখানে কথা হলো হেলার ছাগল কিনে কমিয়ে আছে আশা করি যাদের বুদ্ধি এখনো প্রখর আছে যদি আসতে বলার পক্ষে হাদিস না থাকে হাদিস আছে কিনা কারণ জোরে বলার পক্ষে সহিদ তো আমি দিয়েছি শুধু স্বীকার করেছে সারা বিশ্বের লোক মানছে জোরে বলার পক্ষে হাদিস আছে আমি দিয়েছি আমি করছি জোরে বলবে না আর আসতে বলার পক্ষে কোন সহি হাদিস না থাকে দেখাতে না পারে প্রমাণ করতে না পারে তাহলে এই মাত্রাটা সমাধান হয়ে যাবে আসতে বলার পক্ষে সহি সহিদে এবং শহীদ নিজে বললে হবে না মহাদুজদের মাধ্যমে সহি প্রমাণিত কারণ আমরা কোরআন হাদিস এগুলো মানি আল্লাহ রসুল আমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে গেছে আমরা হাদিস মানি ওই হাদিসের মধ্যে আসতে হবে আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল বলবে যে আমার এই কথাটা সহি আর এই জয়ী এই রকমের ই আসতে হবে কারণ আমরা এখানে আল্লাহর রসুল সারা অন্য কাউকে মানবো কিনা এটা বলো আগে কথা বললে তো দেরি হয়ে যাচ্ছে কোথা বলছ কোন দুজনে হিসাব করেছ আমরা যতবারেবারে বলতেছি যে আমরা তো কিছু জিরো এইখানে থাকবে না আক্রশনী কথা কতবার তো দুজনে নিয়ে হচ্ছে ডাক্তার আপনি বলছেন আমরা আমরা জানি সুপার জোরেগুলোর হাতে কারি আছে আর আমাদের হাতেটা দিতে হয় হ্যাঁ এটা দেখাতি হবে আর আমাদের মান নম্বর করতে হবে মান নম্বর দাদা সারা বাংলাদেশ সৌদি আরবের না দেখেছেন কোনদিন সব সমাধান এখানে সব সমাধান আমি সুন্দর ভাবে সমাধান করার চেষ্টা করছি আর এক একজন কেন এই সমাধান সব করতে পারি করিবা কারো লাগবে না কোনো বেশি জানেন কিছু তো জানি কোন কথা উঠবে না মানে পারে গোড়ার খবরে যেতে হবে গোড়ার কথা তুলতে তো মানা আজকে তো মুখ মারি দেওয়া আছে শুধু এই বিষয়টার উপরে জোরে বলতে নাই আমরা 10 kali আছে হুজুর পাঁচিলা সাহেব কই দিয়েছে এইজন্য আমি শুধু ওই বিষয়টা রূপ করে ছিল জাম্বারা বলেন একটা হাদিস দেখাই যে জোরে আমল করলে সওয়াব বেশি হয় কথা যেহেতু মসজিদে এখানে এটা নিয়েই বাছি না যে জোরে আমল করলে সওয়াব বেশি হয় বাস এই একটা হাদিস দেখাই দিলে তো যায় আর বলো জামেলাই হবে যাবে বাস আমরা জোরে বলবো বলা হলো দেন বলে দেন বলা হলো আছে আছে হয়েছে না আমি একটু আগে উত্তর দিয়েছি এবং তখন সবাই বুঝেছে আমাকে লোক ভুলে গিয়েছে আপনি কি করে জানলেন আমি তো আমি ভালকে বোঝান আগে যদি দুই পক্ষ থাকে তখন কোনটা সব বেশি এই মন আদেশ লাগে কিন্তু যদি এই এক পক্ষ এখন উঠতে না পারে তাহলে কি যে আমলটা প্রমাণিত আছে না মন্তব্য দেখতে হবে মন্ত্রসাহ গ্রামের ইয়ে আলোকে সেটা আসছে পরে কিন্তু প্রথম কথা হলো ভালো করে বুঝছেন জিনিসটা আমি এখানে আমরা সবাই এখানে আপনারা আপনাদের বোঝাতে এসছি উভয় এখানে এসেছি আপনাদের বোঝাতে इन्हें हों पर प्रेक्षापटे अपने कारण हमारे कुछ कारण हमको कथबारा किस आम रखी को फेल इरकार नहीं आनी ये भलिवे बोझें जगह आब्दुल हा एक कथा से जे हमें आज पक्षे को सही हादेश पाई तो जो सही हादेश से ना पे थके हादेश केवल दर पक्षे थके তাই তো সব বেশি হবে সহি জিনিসটা আছে কি আর এই কথা আমি আগেই বলছি সহি কার কথাই বলব হম এটাই আসাবে তুমি একটা হাদিসকে বলবা সহি আমি বলবো এটা সহি না তুমি বলবা জয়ীফ আমি বলবো সহি তুমি বলবা সহি আমি বলব জয়ীফ এটা কার কথায় আসতে হবে আমরা এই ক্ষেত্রে দলিল কাকে মানবো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানবো নাকি অন্য কাউকে মানবো আল্লাহ আল্লাহ রসুল তাহলে আর একটা হাদিসের দ্বারাই বলাইতে হবে যে এই হাদিসটা সহি আর এই হাদিসটা জয়ি এটা হচ্ছে মানে আমরা বুদ্ধিমানের কাছে বলছি আমি হচ্ছে বারবারই মানে স্বাভাবিক বুদ্ধির দিকে আমি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করি আল্লাহ রসুল আল্লাহ একটা হাদিস বলেছেন আল্লাহ রসুলের যুগে কুরআ লেখা হয়েছে হাদিস লেখা হয়নি আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবেকরাম শুনেছেন সাহাবেকরামের কাছ থেকে শুনেছেন তাবিজেনরা মানে সাহাবেকরামের ছাত্ররা তাদের কাছ থেকে শুনেছেন তাদের ছাত্ররা আল্লাহ রসুল নিজে আলহামদুলিল্লাহ অবশ্যই তিনি কখনোই কোনো ভুল মিথ্যা বলতে পারেন না বলেননি আল্লাহ রসুলের সমস্ত কথা আমাদের ওপরে চূড়ান্ত মানতে আমরা বাধ্য পরবর্তীতে সাহাবাই ক্রামের যুগও কোনো সাহাবা আলহামদুলিল্লাহ তারা মিথ্যা কথা বলেননি রসুলের নামে তারা কোনো কথা চালিয়ে দেন এক কথাই ফলে সাহাবাইক্রামের যুগও সমস্ত হাদিস सुच से, है से शेगलो ही परवर्ती साहब शुन्य तेज़रा तबीरा तरह छात्ररा तबियरा तबी बनावी जुग थे किसु लोक रसुलर नामे मिथ्याथा बनिए बला शुरू कर किसु लोक स्थितिशक्ति दुरबल हार कारण भूले जाए कि समस्या है तबीजे जुग थे तबात यह हादिस जख लेखा से हादी दी और उन्हीं दिक কোন হাদিস কোন কিতাব নেই যার রসুল নিজে লিখেছেন হাদিসের কোনো কিতাব নেই যার রসুল নিজে লিখেছেন সাবেক রাম লিখেছেন এরাম কিতাবও সংরক্ষিত নেই তাহলে হাদিস লিখেছেন ইমাম বুখারি ইবনে ইমাম মালিক এই সমস্ত মহাদিসরা ওই সমস্ত মহাদিসরা যখন হাদিস লেখছে। তিনি রসুলের জন্মের দুইশো বছর আড়াইশো বছর দেড়শো বছর পরে আসছেন এই ব্যক্তি যখন হাদিস লিখছেন তিনি হাদিস শুনছেন রসুলের কাছে না শুনছেন মাঝখানে কিছু লোকের মাধ্যমে যদি এই সমস্ত লোকদের মধ্যে কেউ মিথ্যাবাদী হয় বা দুর্বল হয় তখন সে হাদিসটাকে দুর্বল বলে আমার প্রশ্ন হলো রসুলের ওফাতের পরে আল্লাহ রসুল কিভাবে ফের ঘুরে এসে বলে যাবে এই হাদিসের রাভি দুর্বল তাই হাদিসটা দুর্বল রসুল কীভাবে বলে যাবে আল্লাহ রসুল মৃত্যুর পরে যে এই হাদিস যে হাদিস লেখা হচ্ছে আড়াইশো বছর পরে বছর পরে ওই ইমাম মুসলিম তার থেকে পাঁচজন ছয় জন নয় জন পর্যন্ত লোক আছে। একজন শুনেছে অন্যজনের কাছ থেকে তাদের মধ্যে কেউ দুর্বল হলে সাবারেও কেউ দুর্বল হয় না কেউ মিথ্যাবাদী হয় না সাবাদের পরে যারা বলছে তারা কেউ বাণীও বলতে পারে কেউ ভুলেও যেতে পারে আপনি এই জন্য বলবেন কোন হাদিস জয়ীব আর কোন হাদিস সহি এই কথা বলবেন না বলতে পারেন এই রেওয়াজটা জয়ীব এই রেওয়াজটা সহিত কারণ আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা আল্লাহ আল্লাহ আপনারা খামোশন চারটে দলিল উনি কয়টা খন্ডগর আমরা দেখি উনি যে বর্ণনা করছে তিরমিজির রহমতুল্লাহ সেই হাদিসকেই ওয়াইল হজুরের হাদিসই আবার বর্ণনা করতেছেন আনা রসুল্লা সাল্লাই তখন তিনি যখন কেরাত করলেন সোরা পাথর ওলা বললেন ওলা পরার পরে ওনার আওয়াজকে উনি নিম্ন করিছে। আমিন এত জোরে বলেননি আসতে পাশের সাহাবি তিনি শুনতে পেরেছেন আর এই রেওয়ার জোরের বলার ব্যাপারে কিন্তু কোন জায়গায় আওয়াজ উচ্চ করার কথা ওই ওই কিতাবের মধ্যে নেই এছাড়া আরো দলিলেন্লাহুক ইমাম আর না সেই কি কি একটা হচ্ছে নাকি আর একটা হচ্ছে বিসবিলা তিন নম্বর আমিন আর চার নম্বর হাম রববানা লাকাল হামদoverline jemon aste boli amirer hukm o sei rokom e babare muslim rahmatullah alayhi hadees bornito sahi hadees dhoren anaabi hurayra radhiyallahu tanahu qol kana rasulullah sallallahu alaihi wasallam yuallimuna একেন যদি ইমাম জোরে বইত তাহলে আল্লাহ রসুল সাহেব বুঝিয়ে দিয়েছে যে এখানে যে আমিন বৈধ হয় এটি শিক্ষার জন্য দিয়েছে আল্লাহ রসুল জীবনে দুই একবার জোরে বলিছে এটি শিক্ষণে আমিনা রাকা ফারকাও তিনি যখন রুকু করো রুকু করো এক শব্দ লাকাল হাম যদি আস্তে বইতে হয় তাহলে আমিনও আসতেই বলতে হবে কি কথা ঠিক কিনা এছাড়া আরো এখানে তিন চারটি আছে এবং উমর রাতে আল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু বিসমিল্লা আমিন এগুলো জোরে পড়তেন না যদি আল্লাহ রসুল জোরে কিতাবের মধ্যে রয়েছে আল মহাল্লা এটা হাদিস আগের হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে প্রথম খন্ড একশো সাতাত্তর নম্বর হাদিসবেন দেন আস্তে করবে আলিস রহমান এবং আমি আস্তে বলবে আপনি এই পাঁচটা হাদিসের দলিল প্রথম কথা হলো আমি আবু তাহল ছোটের থেকে একটা দলিত দিয়েছিলাম আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি থেকে বানতে বাধ্য করা হচ্ছিল বলি আমি বলি কথা বলি আমাকে বাধ্য করবে হচ্ছে কৃথা বানতে কিন্তু ফিকার গ্রন্থা গ্রন্থ যে জায়গায় হাদেশ চলি খুলবেন আমি এই মাত্র খুলে দেখে মোহাল্লা খুলেছেন হাজাম থেকে এই হাদেশটা যে বর্ণনা করছে সেই লোকের সঙ্গে ইবনে হাজামের হয়েছিল যে লোক থেকে আদেশ বংকাতে হয় না তার মানে আমরা এবং মুসলিম সৈন্যি সুরি আমি বই আসছি প্রথমে ডাকাতি হলো আপনি মোহান না আপনি আপনি মোহনলার দিতেন না আমি মাঝখানে বাদ পড়েছে যে হাদি আপনি আপনি বলেন আপনি যে আপনি যে মোবাইল থেকে আপনি কাছে আলোচনা আপনি বলেন সে আদেশটা কি বলুন আপনি কোন হাদিসের হবে না উতর্ক হবে না কোনালেন ঠিক আছে আচ্ছা বল কোনটা আমুন কথাতে হাদিস অন্তর্ভুক্ত হবে যাই ভাবে এটা জয়ে হাদিস যদি হাদিস জয়ে হয় নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহর নবীর কথা কোন জয়ে বলতে আল্লাহর সালাত কি बोलते সনদ এক জিনিস যে সনদের কথা বলছে সনদ মানে মানে হাদিস হয়ে যায় সেটা দুর্বল যে গাছের কাটা শেখ কাটা সেই গাছের ফলটা খাবে কিতাবটি পড়েছি সেই কিতাবের মধ্যে বলছে কিভাবে আছে কোন লব্জে আছে সেটা আমরা কথা ঠিক আছে আমরা যে কিতাব থেকে নিয়েছি ওখানে আর আপনি বলতেছেন হাতিস এটার মুখের ওর কথা হবে না তোমাদের বিচার আমরা করতে পারব না আমরা মুহাদ্দিসদের কথাই মানার কথা আমার কথা মানার দরকার আর মুসলিম শরীফের এবং তিনটির এখন আপনাদের কাছে দাবি এবার আপনারা জিজ্ঞাসা করেন যে উনিও হাতিস একটা শুনাইছে আমরাও হাতিস শুনাইছি এইবার উনি আপনি কিভাবে এটা কমপ্কে একশোটা বেশি করছেন হ্যাঁ অবশ্যই আপনি কি মুক্তি সত্যি বলবেন আপনি কি মুক্তি তাহলে ছিল আমার সব এক লাগবে হজরতকে রাগ লাগে না ভ্যান লাগে তুমি করতে তালিবরি আয়োজন করা আয়োজনটা একটা খুব অপরিপক্ব আর কাভাবে আয়োজন করা হয়েছে আমি শুনি আমি শুনি সবটাই কথা বলছে এখানে কথাবার্তা আসলে আলোচনা অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে এখন এই জায়গায় হয়ে গেছে। এরকম আলোচনা করতে হলে আমারও টাইম লাগে আর একটা মানে যেটাকে বলে আর কি বলার একটা সব বেশি বললে তো আমাদের সময় কিন্তু হয়ে যাচ্ছে আলোচনা আমাদের একটা পর্যায়ে রয়েছে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি আরো অল্প সময় আছে আজকের মতো এই জিনিসটা আমার মনে হয় দিয়ে। উনি ওই ভদ্র লোক আছেন উনি ওনার পক্ষ এমন তিনজন চারজন লোক নিক আমার মনে হয় আদাতা নেই আমরা দুই পক্ষ যথেষ্ট শুনেছি আজকে কিছুটা হলো আমাদের মধ্যে একটা ভালো লাগবে নিয়ে খুব কর্ম পরিসরে বৈশে থাকবে। হবে। এখন আছে আমরা এই জমি চাইছে যে তবে এইখানে একটা কথা ছিল ওনারা বলছিল জৌরের পক্ষে একটা দলিল আছে, আস্থের পক্ষে একটা বেশি পক্ষের ওদের কোনো দলিল আছে থাকে বলে আজকে আদিই বলতোস। ওই জিনিসটা ইয়ারকে আছে। আস্থের পক্ষের আস্থের পক্ষের হাদিসগুলো আস্থের আছে। একটা <muchan> দেখালাম এই চুরি ডাকাতি এই শব্দটা আমার মনে হয় ভুল হচ্ছে আমি বলি একটা মানুষের কাছে আমি পানি খাবো আমি বলবো আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন আমার মনে হয় আমাকে এক গ্লাস পানি একই কথা কিন্তু কিন্তু খুব খারাপ লাগে একদিন কি আবাজে নিয়ে আমি ওর থেকে জোরের একটা ফেসিশন আদার এই প্রথম তাই এইটা আর এমনিই কিন্তু মানে আজকে এর শেষ আমি সেটিতে বড় হুজুরি বলছে আমি তো হুজুরি সে কথাই বলছি আমাদের এখানে বাস করা বাস্তবতা আমাকে প্রথমে বলছে বলছে আমরা গিয়ে তাদের কাছে একটা ডেট নেবো কারণ বাঁশে কিতাব ছাড়া মুখে কিন্তু বাস হয় না ডাইরে কিতা আনতে হবে ওদিকে একটা এক ভ্যান কিতাব এদিকে এক তারপরে খুলিয়ে দেখা হবে ওই হাদিসটা উনি যে দলিল না দিচ্ছে ওই যেই লোক কথা বলছে যে মহাদিস কথা বলছে সঠিক কিনা উনি কথা বলছে আরো কিছু মহাদুষ আবার এই জন্য একটা যদি আর একটা কথা আমি শেষ ফাইনালের কথা বলছি ভাই দেখা যাচ্ছে উনি জোরের পক্ষে দলিল দিচ্ছে আমরা বলছি জোরের পক্ষে হাদিস আছে কিন্তু এটির ওপর আমল আছে কিনা ভিন্ন কথা ব্যাপারে অনেক দোয়া এটা কি আপনি উনি আমিন এটি দোয়া এটি বিশ্বাস করেছে ঠিক আছে না এবার দেখেন আপনি কয়েকটা একটা আয়াত আমি খালি বলবো আয়াতটা শুধু আপনারা গবেষণা করবেন এবং আপনাদের যাতে মারুণ করার আছে ফুরি পঞ্চান্ন রকম নম্বর আয়াতে আজহার করছেন বলছে তোমরা তোমাদের পালন কর্তাকে ডাকো কাকর ভাবে গোপন ভাবে কিভাবে আসতে জোরে নয় আর তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন আপনার আমিন্তার ধ্যানটা আপনি এত জোরে আমিন তাহলে তো আমরা যে নামাজে পড়ে যে একটা অংশ এবং আমি কেন বলছি সুরা ফাতেহার পর আমি কেন বলছি আমি একটা কথা বলি কথা বলছে সুরা এইটা কোরআন কি নাম আমি বলছি আমার আসতে করতে হবে আসতে করতে হবে কথা শোনাই শি আমিন বলছেন আল্লাহ দুইটা কথা বলছে আচ্ছা বলছি কেন বলি কেন্লাহ আপনার দলিল কি তুমি আছো কিনা থাকো তো তোমার কথা বলেন আমার স্যার সমর্থন করতে হবে। হুজুর কিন্তু আজকে বলে এখানে পুরো ওয়াবের কমতি কথা নাই। হুজুর আলাদা করে কোনো কথা হুজুর কি ভুল করি না শিক্ষা দিছেন। তাহলে বলতে তালিম শিক্ষা দিছেন আমাদের এটা নামাজের পর থেকে একটা বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছিল একটা সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু নামাজ নামাজের জন্য আপাতত এখন বিরতি থাকবে মানে আজকের মতো এখানে শেষ হবে আর একটা জিনিস আমি মানে আপনাদের কাছে খুব সফটলি রিকোয়েস্ট আমরা কিন্তু না অবশ্যই আমরা শান্তির জন্য এই আয়োজনা করেছিলাম মানে কখনোই যেন কেউ ভাববেন না যে এটা কারোর পক্ষ হয়ে মসজিদ কমিটি বা কেউ করেছে এটা কিন্তু আমরা আমরা আমার কমিটি লোক আয়োজন করবেন আজকের কমিটি সিদ্ধান্ত নেবে সময় হয়ে যাবে ঠিক করে দেবো আমরা সমাধান করবি কি করে কিন্তু আমরা তো ফোন করবেন হ্যাঁ ওই সেটাই তো আমি না শোনো আমি ঠিক না । ঠিক আছে